প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে তাফসীরে জালালাইন থেকে সূরা বাকারা আয়াত 236 থেকে 242 পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লা জিনাহ আলাইকুম ইন কলহতুমুন নিসা আমালান তামাসসুননা আও তাকরিবুলহুম মাকরাবা এখন থেকে আরেকটা বুম গাইন করতে শুরু করতেছেন আরেকটা বুম কয় নম্বরের হয়ে এটা তাদের সঙ্গে মোজামাতি হারান কিংবা তাদের জন্য মোহর ধার্য করি তোমাদের জন্য কাজের পরে কোনো গুণা হবে না ইসিম আসবে না في الطلاق زمان عدم المسيس وزمان عدم الفرضي যখন তোমরা জামাত করনি ওই সময়টাতে অথবা তাদের জন্য মোহর নির্ধারণ করনি এই জামানা عدم الفرضي মোহর নির্ধারণ করনি কোন সুরতে তোমরা যদি তালাক দাও তাহলে কোনো গুনাহ হবে না ولا مهرين এবং মোহরও আসবে না لا تبعت عليكم باثم ولا مهرين গুনাহ হবে না মোহরও আসবে না অর্থে তোমরা চাইলে তাদেরকে তালাক দাও তালাক দিয়ে মাত্রা তাদেরকে কিছু উপহার দাও আলার মোস মাত্র বি দ্বারা তার উপকৃত হবে উপহারের পরিমাণটা কি হবে এটা আল্লাহ তালা এখানে মতো আইন করতেছেন না আলার মোসে কাজারোহু ও আলার মুারহু সচ্ছল ব্যক্তির উপর তার স্বচ্ছলতা অনুপাতে আর অসচ্ছল ব্যক্তির উপর তার স্বচ্ছলতা অনুপাতে তার সামর্থ্য অনুপাতে আর স্বামী যদি অসচ্ছল হয় তাহলে তার সামর্থ্য মত ভেদ দেবে এর দ্বারা বোঝা গেলো যে এখানে মাতাটা কি পরিমাণ হবে এটা স্বামীর অবস্থা ভেদে ভিন্ন হবে স্ত্রীর অবস্থা ভেদে না সেটা ওই ধনীদের মতো মাতা হবে দোনো যদি গরিব হয় তাহলে গরিবদের মতো মাতা হবে আর যদি একজন ধনী আর একজন গরিব হয় তাহলে তাহলে আকসারদের রায় হলো যে স্বামীর হিসাবে আর কেউ ন্যায় সঙ্গত পন্থায় তাদেরকে কিছু উপহার সামগ্রী দাওাত এটা সৎকর্মশীলদের উপর কর্তব্য হাক অথবা এটা কি উদ্দেশ্যে ফেলে মাহদুপের মতলব মানে হাক্কা তো আমার মানাটা আগের থেকে বোঝা গেছে সে উজুবের মা না তাকিদ করা হলো হাক্কা দা লিকা হাক্কানী যে এটা সৎকর্মশীলদের উপর অবশ্য কর্তব্য তো দেখো এখানে তাহলে কেমন মুতাল্লাকা। যার জন্য মোহর মতো আইন করা হয়নি আবার মোজামাতা মোহর মতো আইন করা হয়নি মোজামাতার ব্যাপারে নির্দেশ হলো দেয়া মাতা আঁটা দেয়া যেহেতু তার জন্য মোহর মতো আইন করা হয়নি আবার মোজামাত অতএব সে মোহর তো পাচ্ছে না মোহরে মিছিলও পাবে না যেহেতু মোজামাত হয়নি অতএব এর জন্য মাথা দেয়া এটা ওয়াজিব এটা হলো এক ধরনের মোতাল্লাকা হলো তোমরা তাদের জন্য মোহর ধার্য করেছ ফান তাহলে তোমরা যে মোহর ধার্য করেছো তার অর্ধেক দেয়া তোমাদের উপর কর্তব্য তাহলে দেখো এখানে মোহর ধার্য করা হইছে। কিন্তু মোজামাত এর বাকি অর্ধেকটা তোমাদের দিকে ফিরে আসবে ফিরে আসবে মানে ফিরে আসবে মানে একটা দিনে চলে গেলে নাকি ফিরে আসার কথাটা আসে চলে গেলে না ফিরে আসার কথা আসে তো নির্দেশ হলো যে তোমরা তারা যদি ছেড়ে দেয়ুপনা ছেড়ে দিলো মাফ করে দিল অর্থাৎ ছেড়ে দিলু আল্লাহি তিকা কিংবা ওই ব্যক্তি মাফ করে দিল যার হাতে রয়েছে বিবাহের গ্রন্থি তার এখানে আল্লাহ যে হয় মোহন নির্ধারণ করেছিলেন তাহলে তাদের জন্য কিংবা যার হাতে রয়েছে বিবাহের গ্রন্থি সে যদি ক্ষমা করে দেয় মহিলায় ক্ষমা করে দেবে এটার একটা সুরত আমরা বুঝতে পারি যে এখনো মোহরটা আমি দেই নাই আমাকে ক্ষমা করে দিল কিন্তু পুরুষে ক্ষমা করে দেবে এটা হলো আমি করে হওয়ার আগেই তালাক হয়ে গেছে এটা চিন্তা করে এবার দেখো মনে করে এক লক্ষ টাকা এটা পুরোটা দিয়ে দিচ্ছে এবার কবলাল মুাক হয়ে গেছে কি বলতেছেন আল্লাহ মানে তারা যদি এখনো দেয় নাই তাহলে দিতে হবে না এটা হলো দূরটা হইতে পারে না এখানে যার হাতে রয়েছে বিবাহের গ্রন্থি সে যদি ক্ষমা করে দেয় এটা হলো ওই যে স্বাভাবিক হালাতের উপর দিয়ে দেওয়া পুরোটা দিয়ে দিছে এখন পুরুষে বলতেছে ঠিক আছে আমার লাগবে আমি ক্ষমা করে দিলাম কথা যে পুরোটা দিলাম এটা আমাকে আর দিতে হবে না পুরোটাই তার জন্য তাহলে প্রথমে তো বললো যে যদি অর্ধেক পাবে অর্ধেক পাবে ইল্লা হ্যাঁ যদি মহিলারা নিজেরা ছেড়ে দেয় এটা হলো যদি মহিলারা স্বাভাবিকভাবে এই আকল মন্দ হয় কোনো অভিভাবকদের পক্ষ থেকে তার উপরে কোনো চাপ নাই নিজের পক্ষ থেকে সিদ্ধান্ত দিল তাহলে সে মাফ করে দিলো হবে আরেকটা হলো যে মহিলার অভিভাবক মহিলার অভিভাবক মাফ করে দিল তো মহিলার অভিভাবক মাফ করবে এটা হলো তখন যদি ওই মহিলার অভিভাবক যে সে মহিলার উপরে চাপ দিয়ে বিবাহটা ছুটাইতেছে ওই সুরাতে ওই সুরাতে সে এই পুরোটাই মাফ করে দিল আচ্ছা এটা একটু দিতে হবে না আমাদেরকে এই সুরতে এটাও মহিলার পক্ষ থেকে হইতেছে প্রথমটাও যেমন মহিলার পক্ষ থেকে দ্বিতীয়টাও মহিলার পক্ষ থেকে প্রথমটা হলো মহিলা নিজে করতেছে আর দ্বিতীয়টা হলো ওই স্ত্রীর ওলি করতেছে ওয়ালি তো ওলি করবে কখন যদি মহিলায় নিজের পক্ষ থেকে এটা না করে তার উপরে চাপ প্রয়োগ করে তার ওয়ালি বিবাহটা ছুটাইতেছে তার আমার মেয়ে অথবা আমার বোনকে আমি অন্য জায়গায় বিয়ে দেবো তোমার টাকা একটু লাগবে না এটা ফালাহারা জাফিদা আলিক এটা হলেও কোনো হরচ নাই ফালা হারা জাফিদা আলিক মানে এটা স্বামীদেরকে বলতেছে যে যদি স্ত্রীরা তোমাদেরকে ক্ষমা করে দেয় তাহলে যেমন নিঃস মোহর তাদেরকে না দিলেও চলবে আবার স্ত্রীর ওয়ালিও যদি ক্ষমা করে দেয় তাহলেও নিঃস মোহরও না দিলেও চলবে এমনি স্বাভাবিকভাবে তো তোমাকে নিঃসমোহর দিতে হবে যেহেতু মোহরমতে মতো আইন হয়েছিল স্বাভাবিকভাবে নিঃস মোহর তুমি দেবে হ্যাঁ দুটা শুরুতে নিঃস মোহর না দেয়া একটা হলো স্ত্রীরা যদি ছেড়ে দেয় অথবা স্ত্রীর ওয়ালি যদি ছেড়ে দেয় যেন দনোজনের পক্ষ থেকেই এই জিনিসটা প্রকাশ পায় এটা কেন আল্লাহ তালা করলেন যে তালাক দেওয়া এটা তো আবাজল হালালা হালাদ যদি তালাক কখনো দিতেই হয় সেখানে যেন এই পরিস্থিতিটা এমন হয় যে পরিস্থিতি দ্বারা বোঝা যায় যেমন এমন না যে ওই হয়তো তার সাথে কোনো রাগারাগি হয়েছে মানে তার সাথে দেখাও হয়নি তার আত্মীয় সাথে এই কারণে তুমি জোর করে টাকাটা নিয়ে যেতে চাইতেছো এমনটা যেন না টাকা দিস বা এটা রেখে দাও তাহলে বোঝা যাবে যে তুমি আসলে এই ব্যাপার আন্তরিক বলছে স্বামীও যেন স্ত্রীর অনুগ্রহ করে স্ত্রীও স্বামীর প্রতি অনুগ্রহ করে তাহলে নাকি আফুটা দুজনের পক্ষ থেকে হবে স্ত্রী চাইবে পুরোটা ছেড়ে দিতে স্বামী বলবে যে না আমি তোমরা সব নামাজের ব্যাপারে যত্নবান হোক ইহা বিশেষ ভাবে মধ্যবর্তী নামাজ এর প্রতি যত্নবান হোক আসরটাকে বিশেষ ভাবে উল্লেখ করা হলো যেহেতু আসরের সময় মানে দিনের কাজ শেষ দিনের শেষ বেলা নিজের কাজ কারবার গুছাইতে থাকে এই ব্যস্ততার কারণে আসরটা কাজা হয়ে যেতে পারে এই বিশেষ ভাবে সেটার কথা বলা হয়েছে এবং আল্লাহ একটা মান হলো এটা পূর্ণ আনুগত্যের সাথে তো মানা এটা কেন্লামত এই হাদিসের আলোকে মানা মানা হলো তিন চুপচাপ তোমরা আল্লাহর সামনে দাঁড়াও চুপচাপ এরপরে যখন এরপরে আমরা কথাবার্তা বলতামিথি কুন আমরা নামাজের মধ্যে কথাবার্তা বলতাম মানে যত প্রয়োজন হতো নামাজে দাঁড়াইছে তো একজনে আসছে আসার পরে জিজ্ঞেস করতো দাঁড়িয়েছেন দূর থেকে আসলে হুজুরকে সালাম দিতেন ভিতরে নামাজুমেন এলাম বেশ কয়েকদিন পরে আসছি আসার পর সালাম দিলে হুজুর সালামের উত্তর দিতেছেন তো আমার মনে তো ভয় লেগেছে তা আমার হুজুরের সাথে যত মোয়ামলা হয়েছে এ পর্যন্ত সবগুলো নিয়ে আমি ভাবতেছি যে কোন মোয়া হুজুর হয়তো আমার প্রতি নারাজটা হাদিসের কিতাবে মানে হাদিসের ইয়াতে শাহ খান মানে হলো মোকালি তারপরে শাহ এক মধ্যে শাহখান হলো কথা বলা হলো যে নামাজের প্রতি যত্নমান হবে বিশেষ করে আসরের প্রতি তো এরপরে বলতেছে যদি কখনো পরিস্থিতি এমন হয়ে যায় যে আমরা ঠিক নামাজ পড়তে না তখন কি করা হবে যদি তোমরা ভয়ের অবস্থায় থাকো মিন আদৌ শত্রুর কারণে অথবা বন্যার কারণে অর্থ যদিও তান কিন্তু এখানে উদ্দেশ্যটা আসলে হলো তেয়া বন মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি তোমরা ভয়ের অবস্থায় থাকো তাহলে নামাজ পড়ো দাঁড়িয়ে দাঁড়িয়ে হেটে হেটে না দাঁড়িয়ে দাঁড়িয়ে আউ অথবা সাওয়ারি অবস্থায় আরোহী অবস্থায় যদি করতে না পারো তাহলে ঠিক আছে ইসারার দ্বারা করবে এরপরে যখন তোমরা আবার নিরাপদ হয়ে যাবে যা তোমরা না আল্লাহ তোমাদেরকে শিখিয়েছেন যে জিনিসগুলো তোমরা শিক্ষানোর আগে জানতেনা মা আল্লাহ শিখাবার আগে তোমরা জানতে না পরে জানলে সেভাবে আল্লাহ করছেন আগের সাথে আর মা এটা কামা আল্লাহ এই মা এটা হয় মানে আরেকটা হুকুম যেটা মনসুম হয়ে গেছে তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করে ويقدرون أزواجا يبقى استريد الكريك جال فليوسو وسيئة تراجن ووسيئة كريجاج تراجن ووسيئة كريجاج وفي قراءة بالرفع يعني وسيئة وفي قراءة بالرفع أي وسيئة تهولها ب عليهم وسيئة تراجن وزيئة كريجاج لأزواجهم متاعا إلى الحول غير إخراج متاعا إذا فيل তারা যেন মাথা আনকোষ বা উপকৃত হওয়ার সামগ্রী মাফা এখানে মাথা আনার উদ্দেশ্য পিছনে যে সেটা না বরং এটা তার সুখ না এক বছর তারাব্যস ই পালন করা তাদের উপরে কর্তব্য এই পূর্ণ এক বছর দেয়া এটা স্বামীদের উপর কর্তব্য অর্থাৎ স্বামীরা মারা যাওয়ার সময় ওসিয়া করে যাবে হয়ে গেছে বলবেন যে এটা হলো মানে দুইটা অ্যাখ্যা আছে দুইটা এই তাফসিটা মুসানব করতেছেন সেই মোতাবেক হলো যে এই আয়াতা ছর ছিল যখন এক বছর ছিল তখনকার সাথে মোতাল্লা এবং ওই সময়ে যখন মিরাসের হয় মীরাসের যখন নাজিল হয় তখন পিছনে একটা গেছে প্রতিবা আলীকুম আয়াত হল এটা যে মিরাসের আয়াত নাজির হয় নাই আবার প্রথম তাফসির যেটা বলতেছি এই তাফসির মোতাবে মহিলাদের ঈদ হলো এক বছর তো আল্লা বলতেছে যেহেতু মিরাজ এখনো আইন করা হয়নি বছরের জন্য এই কথা ঠিক এখানে প্রথম তাপসির মধ্যে ব্যতিক্রম কথাটা হলো এটা যে পূর্ণ এক বছর তার ইত্য পূর্ণ এক বছর তার ইত্য এটা হলো প্রথম তাপসির ব্যতিক্রমী কথা এর পরে রায় তেজাল্লা বলতেছেন যে এক বছর সেই ইদ্যুৎ পালন করবে স্বামীর ঘরে স্বামীর থেকে বের হয়ে যায় বের হয়ে গেলে এটা কোনো অসুবিধা যদি এক বছর পূর্ণ হওয়ার আগে স্ত্রী ঘর থেকে বের হয়ে যায় তাহলে এটা স্ত্রীর জন্য কোনো অসুবিধা যদি বের হয়ে যায় তাহলে স্ত্রীর জন্য কোনো অসুবিধা নাই আবার যারা স্বামীর অভিভাবক আছে তাদের জন্যও কোনো অসুবিধা নেই যদি পরে বলতেছেন যদি নিজের থেকে বের হয়ে যায় তাহলে তোমাদের উপর কোনো গুণা হবে না তারা ফিমা মা মারুফ তারা এই নিজেদের ব্যাপারে ন্যায়সঙ্গত হবে যা যা করবে এসব ব্যাপারে তোমাদের উপর কোনো গুণা হবে না মানে তারা এই ঈদ থেকে বের হয়ে গেলে যা যা করতে পারে এখন তা তা করতে পারবে এবং তোমরাও এখন নফা যদি না দাও না দাও মানে পাশাপাশি আরেকটু কথা আছে যে যদি মহিলা স্বামীর ঘরে অবস্থান করে তাহলে তাকে নানোনা ফঁকা দিতে হবে কিন্তু মহিলার উপরে হুকুম ছিল তার ইফতিহার সেই ইচ্ছা করলে ঘরে থাকতে পারে থাকলে নানোনা ফোঁকা পাবে আবার সে ইচ্ছে করলে ঘর থেকে বেরও হয়ে যেতে পারে আবার না বছর শেষ পর্যন্ত শুরু হবে বছর শেষ হওয়ার আগ পর্যন্ত নিজেরা বের হয়ে যায় নিজেরা বের হয়ে যায় মানে ওই তাদের উপর স্ত্রীদের তাই ইচ্ছে বলে ঘরে থাকতেও পারেন আবার ঘর থেকে বেরো হয়ে যেতে পারে তাহলে ন্যায়সঙ্গত ভাবে তারা নিজেদের ব্যাপারে যা যা করবে তাদের তোমাদের উপরে কোনো গুণা হবে না যা যা করে মানে বেরো হয়ে গেলে তাদের ইদ্যত শেষ ধরা হবে তো ইদ্যত শেষ হয়ে গেলে সবাইকে যা যা করতে পারে সাজসা করতে পারে তারপরে এটা করতে পারে শব্দের অর্থ হলো তর্কে তাজাইন মানে শোক পালন কর এ হেদাদ শব্দের অর্থ পালন কর তাজাইন তর একদ যখন হইলো তর্কে তাজাইন বলে احدى الطرق <تصفيق> ترى <تصفيق> اذا কি হতে হবে তাসাই্যুদ কি বুঝতে পারলেন এটা হলো আফকাতাপ সিন ওয়াকত'ইন نفাকতি عنها এবং ওই তার থেকে নফাকাকে বন্ধ করে দাও এইটা হলো ওই লা জনা আলাইকুম আইকুম যে তোমাদের উপর কোনো গুনাহ হবে না যদি তোমরা নফাকাত আর থেকে বন্ধ করে দাও আল্লাহু আজিজা যে আয়াতটা শ 4 মাস 10 দিনের আয়া যেটা মধ্যে আলমুত আিনের দ্বিতীয় আর মাস দশ দিন সেটি ইদ্যুৎ পালন করবে সেই তার জন্য সুক না সাবেক থাকবে সুকনা সাবো ঠিক তেল যে আগে তেল তার মনে হল আর সুরিমা আশরা মহিলা তারা সে দশ দিন এই চার মাস দশ দিনে তার জন্য সুকনাথ সাবেদ থাকবে টাকে উল্লেখ করা হলো কেন সাফর ই রায় হলো যে সাধারণ মোটা যারা যদি তারা হামেলা হয় তাহলে তাদের উপর খরচ করো সাফর ইেখের কায় যে আল্লাহ তারা বললেন যে তারা যদি হামেলা হয় তাহলে খরচ করো এটা থেকে তিনি বলেন দলিল হলো অন্যান্য সব আয়াতগুলো এম ফাঁকের আম আয়াতগুলো তো এখানে নাফাকা পাবে না যেটা করছেন এটা অবশ্যই হানাফিদাসের কার লোক নাই কারণ যেটা অনারা করছে সেটা মনজুর হয়েছে একটা তাফসির যেটা মশুর তাফসিল সেটা হলো যে জাহিলি জামানায় মহিলাদের ইদ্যত ছিল এক বছর কিন্তু ইসলাম এসে সেই জাহিলি আয়াতিল এক এই জন্য আল্লাহ হুকুম দিছেন যে ঈদ দোত্তর সে পালন করবে চার মাস দশ দিন কিন্তু এক বছরের খরচপাতি দেওয়ার জন্য ওসিয়ত করে যাবে সে এখন এক বছর খরচপাতি যেন দেয় এই করে যাবে স্বামী চার মাস দশ দিন দশ দিনের অবশ্যই পাবে চার মাস দশ দিনের পর একটা হলো যদি সে ঘরে থাকে তাহলে পাবে আর ফাইন খারাজে না চার মাস দশ দিন পূর্ণ করার পর এখন যদি সে বের হয়ে যায় যেহেতু কিন্তু শেষ হয়ে গেছে বের হয়ে যেতেও পারে এখন সেই ইচ্ছে করলে হয়ে গেলে মানে হলো এক বছরের জন্য মাতা দেবে তবে এখানে না ইদ্যুৎ হিসাবে না তার তাদেরকে তাকে বের করা যাবে না তোমাদের তো এই দ্বিতীয় তাপসির মোতাবেক এখানে ওসিয়মটা মনসুখ হয়ে গেছে আয়াত তাহলে দেখো দ্বিতীয় তাপসির মোতাবেক পরের কথাটা যে পিছনে মোতাল্ দুইটা প্রকার বলা হয়েছিল পড়াটা যেখান থেকে আজকে শুরু হয়েছে যে মোজামাতা দ্বিতীয় মোতার লেখা হলো মোজামাতা নিষমোহর পাওয়ার পরেও অতিরিক্ত কিছু মাতা দেওয়া এটা মুস্তাহ মোটার লেখার আরো দুটা আছে বলো মোহর তাইন করা হয়েছে মোজামাত মোহরে মিছিল পাবে তাহলে দেখো এই যেখানে তিনটা চারটা প্রকার হলো চার প্রকার মধ্যে প্রথম প্রকারটা যেটা আল্লাহ তারা মাত্র আমার সিগা দিয়ে বলছে এর জন্য মোটা মানে সাধারণ পাবেমা ন্যায়সঙ্গত উপায় তার স্বামীর সামর্থ্য মোতাবেক তার স্বামীর দেখো মাতা এর ব্যাখ্যা সাধারণ মাতা পাবে উজুবান আর বাকি তিন কিসেমের মোতাল্লকায় মাতা পাবেস্তেবা বান আর এখানে মাতা দ্বারা যদি উদ্দেশ্য হয় মানে মাতার অনুর ভিতরে এটাও স্বামীর মাতা দ্বারা যদি উদ্দেশ্য হয় স্বামীর পক্ষ থেকে তালাক পাওয়ার পর মোহরটা মোহর এবং পাশাপাশি ইদ্যতের সময়ে নানা নানা এই আয়াতটা আম এটার মধ্যে সবগুলোই স্বামী একেবারে সাধারণ মোতাও সামেন আবার মোতার বাইরে তালাক দেওয়ার পর স্বামী স্ত্রীকে যাই দেবে মোহর যদি অনাদায় থেকে থাকে তাহলে মোহর এটাও মাতা তারপরে সবার বেলায় যেটা সেটা হল না ফাঁকা মধ্যে যা তাকে দেওয়া হবে এখানে বললো মোতাল্লাখায় মাতা পাবে বলতেছে এটাকে আল্লাহ দ্বিতীয়বার এই জন্য উল্লেখ করলেন যেন মাতাটায় নেই মানে আগে তো বলছে গায় রে মামসুসা গায় রে মামসুসায় মাতা পাবে এটা শুধু আগে বলে আরছিল কিন্তু আগে বলে নাই মানসুসায় তো পাবে হলো মহল তো বললো যে মানসুসা তো কিছু মাতা দেওয়া হবে সেটা হবে কি হয় তাহলে তো ঠিক আছে একদম লাসিন আর যদি গায়ের মনসুসের ক্ষেত্রে ধরা হয় তাহলে এটা মানা। এটা লাসিন কি ভাবে সরাসিন এই কথা বুঝ মানে তো বোঝা যায় যে সব ধরনের মোতাল্লা পূর্বে যে আয়াত মাত্রা সেই আয়াতটা তো ছিল গায়সুসাদের ব্যাপার তো ওই আয়াতে গায় মনসুসা দের কে মাথা দিতে বলা হয়েছে আর এখানে বলে হল যারা মনসুসা তাদেরকেও মাতা এরপরে সামনে আবার দুইটা হুকুম আবার এই হুকুমটা পিছনে একবার তাকড়ার হয়েছে না এই আবার আবার এবং বেশ ভালো